আব্দুল্লা ইবন উমর আদুল্লাহতআ আল্লাহতে বর্ণিত আল্লাহ রসুল্সাল্লাহাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তির আসরের সালাদ ছুটে যায় তাহলে যেন তার পরিবার পরিজন ও মাল সম্পদ সব কিছুই ধ্বংস হয়ে গেল আবু আবদুল্লাহ ইমাম বুখারি রহমতুল্লা আলহী বলেন আরবি পরিভাষায় ইয়াতি রাকুম বতার্তুর রজিলা বাক্যটি ব্যবহার করা হয় যখন কেউ কাউকে হত্যা করে অথবা মাল সম্পদ ছিনিয়ে নেয়